ইবনু আব্বাস সদিল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন লোকেরা যদি এক চতুর্থাংশে নেমে আসত কেননা আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন এক তৃতীয়াংশ এবং তৃতীয়াংশই বিরাট অথবা তিনি বলেছেন বেশি